जलसा टी एग्लो देखा जाए तैनात बिंदे बोले कथा हल पिछटी जाए नहीं क्यों पिछटे तो नाच है गान तो है বেটিদের অর্থ হয় সংবাদের সময় তো বেটিরা পড়ে তো নাজেজ কোন কারণে হবে দিনের ওয়াজ হয় দাওয়াত হয় আপনি শুনবেন মুশকিল হল আপনাদেরও একটাই শুনেই লাভ মারবেন শুনেই যাচাই করবেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ মুসলমান কথা শুনবে যাচাই বাসাই করে পালন করবে পৃষ্ঠিভীতে ভালো কথা হয় পৃথিবীতে কবরে যে সেদা দেওয়ার কথা বলে ঠিক না পীর বাবা মা সেই গল্প করে পীর বাবার আলমদেরকে জিজ্ঞেস করবেন জামাতে নামাজ পড়লে সে অত পড়ে মুক্তাদের সুরা ফাতে পড়তে হবে কিনা পড়াই ভালো তাবিজ কবর লাল সুতো নীল সুতো তাগা বালা জায়জ কিনা এগুলো থেকে এসা পর্যন্ত এক নফল পড়েছেন কাজে আপনি যত পারেন নফল পড়বে এটা সহি সুন্নাসম্মত মা গরিবের নামাজ করে দুই রেখাত করে ছয় রেখাত আহ্বিন পড়তে হবে কিনা কোনো নফল হবে না সব নফল যাবে কোন সহি নেই তবে রসুল মাগ্রী থেকে এই স্বাবত নামাজ পড়তেন এটা সহি কোরআন শরীফের কোন আয়াত পীরের কাছে মরিদ হওয়ার তাগিদ আছে কিনা সব আয়াতেই তো পীরের কথা আছে। আমার কাছে একশন বলছে কোরআন শরীফে পীর নেই মুর্শিদ তো আসে তো বললাম তো আল্লাহ আল্লাহ বলেছেন যার আল্লাহ হেদায়ত করো তার কোন মুর্শিদ নেই মানে আল্লাহ হলো মুর্শিদ আল্লাহ হল হাদি মুর্শিদ মানে আল্লাহ বললেন আমি একমাত্র মুর্শিদ আল্লাহ কোরআনে বলেছেন নবীকে আপনি ইচ্ছা করলে হেদায়ত করতে পারেন হেদায়ত কে করে এরশাদ কে করে আল্লাহ তারপরও নবী আলে মোলামা পীর মা আমাদেরকে দিনের পথ দেখান কিন্তু পীরশিদ হবে আর এই মলানা হবে না এটা আবার কোন কুরআ নম্বর কথা যেটা দিয়ে আমরা পীর সাহেবরা দলিল দিই অবতা এর আগে টুকু আমরা অনেকে জানি না এই আয়াতের পদমটুকু জানি না শেষটুকু জানি না শুধু এই এইটুকু জানি আল্লাহ কোরআনে বলছেন অসিলা নিয়েছে রাজনীতিবিদরা জিহাদ নিয়েছে ইমান তাকুয়া ঠিক আছে না অসিলা মানে কি অসিলা মানে মাধ্যম আর মাধ্যম পীর পীরসেব আমরা পাঁচ নামাজের শেষে এই আজানের পরে অসিলা চাই নাহাম্মেলা বলি না তার মানে আল্লাহ মোহাম্মদ একটা অশিলা দেন তার কোনো পীর নেই একজন পীর ধরিয়ে দেন হ্যাঁ আল্লাহ তোমার কাছে যাওয়ার জন্য তার কোনো মাধ্যম নেই একটা ভালো মাধ্যম দিয়ে দাও নাকি এই মানে হবে মানে মাধ্যম এটা হল বড় গল্প কথা বোঝেননি আল্লাহ বললেন ইমান সহি মানে ফরজ ওয়াদেব ঠিক করো ওসিলা মানে এর পরে বেশি বেশি নে কামল করে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করো কথা আল্লাহর কাছে শিখতে হবে কথা বোঝেন না কাছে যাব কার আর কাছে যেতে ওসিলা কি জিনিস সেটা কার কাছে শিখবো রসুল কোথাও বলেননি যে আল্লাহর কাছে যাইতে গেলে কোনো একজন লোকের সাথে গিরে মারতে হবে আল্লাহর কাছে বড় দলিল আমাদেরই দলিল আমরা হলাম খারাপ পিসেপ আমার শ্বশুরও শিখিয়েছে বাবা ওয়াজ হবে আল্লাহর জন্য মুরিদ কেউ হয় হোক না হয় না হোক কথা বলেননি বিজনেস কার সাথে লাভ বেশি বিশ্বাস করেন মানুষের লাভ নেই যেটা বলছিলাম বরং বর্তমানে অতীতে ভবিষ্যতে অধিকাংশ পিরসেপ ইল্লা সাল্লা ভালো মানুষ আমরা অস্বীকার করবো না সদেকিন মানে কি সত্যবাদী সত্য আমাদের ইমানে সত্য হতে হবে আমরা কি লা বলছি লাহাম্মুল্লাহ তাহলে মানে যে সদেকরিকা আল্লাহর ইবাদত করে কোন সুন্নত ছাড়ে না চলে। সুন্নত সদেক ঠিক না এরপরে মানুষের সাথে লেনদেন মোহামেলাতে সত্যবাদী হতে হবে ঠিক না এই রকম মানুষ যদি চাষি হয় সমস্যা আছে মেথর হলে ভ্যানলা হলে রাজমিস্ত্রি হলে তার নাম যে পীর হইতে হবে শাহেক হইতে হবে এইটা কোথায় পেয়েছে আসলে যেটা আসছিল সেটা হল সাহেব আব্দুল কাদের জিলানি কিন্তু কারোর মরিদু হাননি বায়াত করেননি বায়াত করতেন রাষ্ট্রের রাষ্ট্র ছাড়া কারোর বায়াত হতো না সহবত নিতেন পীরের কাছে যে নেককার মানুষের কাছে যে, ছ এক বছর থাকলে এ আবেগ আছে অন্তরে আল্লাহ মুখিতা আছে কথা কি বুঝতে পেরেছেন তো এই জন্য নেদের সহবত নিতে হবে নেককার বা নামে একটা মানুষ মনে করতেবে। এটা নেককার নেতের আমল নেই তেই শিরিক আছে বেদাত আছে অথবা ফরজ তরক আছে ওয়াজিব তরক আছে আপনি মনে করলেন পীর সাহেব তারপর তার নাম দিলেন সাদেক তারপর ওই সাদেকের বায়াত করলেন এরপরে বললেন বায়াত না হলে তোমার দোজক এগুলো কোনটাই সত্য কথা না আমার জিজ্ঞাসা এ দেশের আহলে আদিসরা আহলে সুনত আল জামাতের অন্তর্ভুক্ত কি না সুনত মানে কি আবু আনিফা রহমতুল্লাহ আলীর সুনত ইমাম সাফের সুনত আহমদ এমনি মালিকের সুন্নত কার সুনত রসুল্লাহ সাহাবিদের সুনত জামাত মানে ঐক্য বেলম্বা বলতে পারবো না জামাত মানে কিন্তু দল না জামাত মানে ঐক্য কাজেই কেউ যদি নবীর সুনত মানে মুসলমানদের ভিতরেও সবাইকে মহব্বত করে দলাদলি করে না আলু সুন্নতাল জামাতের কাজেই আলে হাদিস হইলে আলু সুনতাল জামাত হবে না এই কথাটা কোথার থেকে আসলো আমার বেনে ঢুকে আলু সুন্নতার জামাত মানে যদি মনে করি সাহার ইমামের একটা মানাই লাগবে তাহলে না। যেমন অনেক সময় আলে ভাইরা বলেন বোখারিতে থাকলে অন্য মানা যাবে না মিয়া বোখারি লেখার আগে মুসলমানরা কি মানত কথা হলো সহি হাদিস মানতে হবে বোখারির তাকলিদের কোনো অবকাশ নেই ঠিক তেমনই ইমামদের অনুসরণ তাদের থেকে মশলা নেওয়া এগুলো সব ঠিক আছে কিন্তু কেউ যদি কোরআন সুন্না অনুযায়ী কোনো ভুল না করে সুন্নতের ভিতরে চলে আমরা তার বাইর বের করবো কেন আলে আদিসদের ভিতরে অনেক কিছুই ভালো তারা সেরেক বিরোধী তারা বেদাত বিরোধী তাদের ভিতরে সুন্নত পালনের আগ্রহ আছে কিছু খারাপ যেমন আলে আদিস না হলে মাজদাব মানলে কাপের মাজদাব মানলে মুশেক এটা জামাত না এটা দলাতলি এটা ফিরকাবাজি কোরআনার ভিতরে থাকে দলাদলি না করে মাঝহ মানলে গালি না দেয় মাঝাব মানাকে শিল্প মনে না করে কেউ যদি বলে মাঝহাকে দিন মনে করলে খারাপ এটাতে দোষ নেই মাঝাব মানলেই খারাপ মাঝহের আলাদা দল আমরা আলাদা দল যারা ফুরফুরা মানেন ফুরফুরার পীর আবদুলাই সিদ্দিকিকে আমি আপনারও শুনেছেন তিনি বলেছেন আমরা পাঁচ ভাই হানাপি সাপে মালে কে আম বলে সবাই জামাত কোথাকে বুঝতে পেরেছেন বাংলাদেশের কোনো কোনো পীর আলেম ডাক্তার জাকির সম্পর্কে মন্তব্য করেছেন আল্লাহর কাছে বলতে আমরা কি বুঝি হায়াতুন নবী অর্থ রসোলা সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করেছেন অন্য সবার মতো মৃত্যুবরণ করেছেন মৃত্যুর পরে কবরে তার একটা স্পেশাল হায়াত আছে তিনি আমাদের দরুদ পড়লে পাঠিয়ে দেন সালাম পড়লে পাঠিয়ে দেন তিনি এগুলোর জীবিত না তার মানে কি দুনিয়ার মতো নাকি খাবার দিয়ে আসতে হবে তাদের বউ বিয়ে করা যাবে না সম্পত্তি বন্টন হবে না নাকি বেতারের নামাজ এক রাখাত পড়া শুদ্ধ হবে কেনা কেন আপনি যা পড়েন শুদ্ধ হচ্ছে না আমরা যেটা পড়ি ওটা শুদ্ধ আছে এক হাদিস আছে ইসলাম ইসলামে কোন রাষ্ট্র অবদান বেশি আমার জানা মতে জীবনে কোনো রাষ্ট্রনায়ক ইসলাম প্রচার করিনি রাষ্ট্রনায়করা ক্ষমতা প্রচার করে এইজন্য রাষ্ট্র দিয়ে ইসলাম হবে এই চিন্তাটা গলত ইসলাম দাওয়াতে সহায়ক হবে ইসলাম প্রচার হয় দায়ীদের দাওয়াতে রাষ্ট্র দাওয়া ফ্রেন্ডলি হবে রাষ্ট্র দাওয়াতের পক্ষে হবে এটাই যথেষ্ট কোনো প্রতিষ্ঠানের প্রধান যদি অসৎ কাদের সাথে জড়িত তাহলে আমি তার নেতৃত্ব মানা যাবে না তার নেতৃত্ব মানা আপনার জন্য আজীব কথা বোঝেননি একজন খারাপ করে গুনা করে ফাসেক, কিন্তু সে রাষ্ট্রপ্রধান প্রতিষ্ঠান প্রধান আপনি তার না এজিদের আনুগত্য করেনি সাবিরা মামুন আমিন মহতাসিম এরা প্রচন্ড খারাপ ছিল আহমদিন আহ্বাল সহ সকল ফকি তাদের আনুগত্য করেছেন আপনি তার যে হুকুম কোরআন সুন্না বিরোধী না তার আনুগত্য করবেন যে হুকুম আল্লাহর হুকুমের বিরোধী সেটা করবেন না পাশাপাশি তাকে নসিয়াত করার চেষ্টা করবেন কলুবুল মুবিন আরসুল্লাহ ইসে কথা জালহাদিস কেউ কেউ বলেন নুবে সাল্লাহাম নূরের তৈরি নবিজি সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না নবিজি সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না এটা জালহাদিস আর নবীজি নূরের তৈরি কোরআন হাদিসে কোথাও নেই নবীজি আমাদের মতো মানুষ কোরআন হাধিসে বারবার বলা হচ্ছে সবচেয়ে বড় কথা নবীজি নূরের তৈরি হলে দাম বাড়ে মাটির তৈরি হলে দাম কমে এটা হলো ইবলিশ যুক্তি ইবলিস কি যুক্তি দিল যে আমি আগুনের তৈরি কাদের দাম বেশি আদৌ মাটির তৈরি দাম কম কথা বোঝেননি সূর্য কি নূর নূর না সেরা যা মনিরা আপনার গোসল ফরজ হয়েছে গোসল করতে পারতেন না সূর্যের নূরে এক ঘন্টা গোসল করলেন পাক হবেন কিন্তু মাটি হইলে দাম বাড়ে এটা করে না দিছে আমরা পাইনি লোক জানে শুনে বেদাত করিবে তার নামাজ রোজা হাস কবুল হবে কিনা না আমরা কোনো গোনার কারণে অন্যান্য এবাদত কবুল হবে না এটা বলবেন না যে ব্যক্তি বেদাত করে বেদাতটা কবুল হবে না বেদাত মুক্ত যে আমরা আশা করি আল্লাহ কবুল করবে যদি শিরিকে না হয় মানুষ মারা গেলে জানাজার পরে কবর দেওয়ার পর দোয়া মোনাজাত করে তিন দিন পর দোয়া অনুষ্ঠান কালে কথা গরু ছাগল জব করে একে যায় আছে কিনা আরে ভাই এতে ভালো কাজ আছে নাকি আমাদের দেশে যে কোনো খানা খাইতে পয়সা লাগে এমনকি বিয়েতে অলিমায় গেলেও কিছু দিতে হয় একমাত্র দুটো খানা ফিরি বরযাত্রী খানা মৌধখানা এই দরদা বন্ধ করেন না ভাই যদিও না আদেশ বন্ধ করতে হয় না ছেলের বিয়ে দিল খাওয়াইল না সহ্য হয় মেয়ে বিয়ে দিল চাকরি পেল ছেলের চাকরি হল খাওয়াইল না তাও সহ্য হয় বাপটা মরে গেল এত বড় আনন্দ তাতেও খাওয়ালো না এটা কিন্তু কেউ মানতে রাজি না মরলেই লাল পড়া শুরু করে এইবার এক পেট খাওয়া যাবে তবে এই খাওয়ার জন্য একটা শর্ত আছে শর্ত হল যেই মরে গেলে খাওয়াবে তার জন্য খাস দোয়া করতে হবে আল্লাহ এরা খুব ভালো মানুষ মরলে খুশি হয় খাওয়ায় আল্লাহ এদের বাড়িতে মাসে জন্য একটা করে মরে এর সে বর বর কোন আর শরিয়াতের দৃষ্টিতে এটা হলো একটা বেদাত এবাদত করবো কার সকল এবাদতের সপ কার কাছে আশা করো কোন কায়দায় এবাদত কেলে সব পাওয়া যাবে কে শিখিয়েছেন আল্লাহ রুসুলাম কখনো কো মরে গেলে খানা পিনা আয়োজন করেননি এগুলো আমাদের জন্য সুবিধা বাদ দিয়ে না আপনি আমার শুধু খাওয়া না ইচ্ছা করে যে ব্যক্তি মিথ্যা হাদিস বলে তার পরিমাণ যাহান নাম একটি আহ মাসে গ্রামে দুটি মসজিদ আছে একটিতে বেদাত চলে আর একটিতে চলে না আমি কোন মসজিদে নামাজ পড়বো যেটাই বেদাত নেই পড়বেন তবে জামাতে নামাজ নষ্ট করতে পারবেন না কেন আপনি পড়বেন আমি মারব নাকি তবে দোজকে যাবেন তিরিশটা সহি আদেশ আছে যে টাকুনো নিচে কাপড় হলে দোজকে দিতে হবে জানাদার নামে সোরা পায় পড়া যাবে কিনা জি যাবে সুরা পাতয়া পড়াই উত্তম তবে না পড়লেও না মাঝাবে তাহবেরা কেউ কেউ পড়তেন কেউ কেউ পড়তেন না সহি আদিশ আছে। তবে পড়াটা যে উত্তম আবহানিফা রহমতুল্লাহ মাঝাবেও আপনি স্বামীকে তা পড়লেও দেখবেন স্থানার বদলে সুরা পাতায়া পড়া তারা উত্তম বলেছেন কাজেই সুরাপাতয়া পড়াটাই উচিত